বাংলা মানবতা সমাধান শরুরফসিন সিয়তিন মালিক ওষুধাল মহমদন রসুল্লাহ তলি উসলাসিম কসরা আমিম্ন কারুনঃ কানমিন কৌম মসিম ও আতহিনকনুজমাফাতসবত উ ইজকাল কৌমুল্লাফরাহ আল্লাহ আলাহব্বুল ফারহীন সম্মানিত ভাতৃমণ্ডলী আল্লাহ পাক রবুল্লা আলমিন লাখ শুক্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন আল্লাহ পাক আমাদের হৃদায়তের জন্য রসউল্লাহ সাল আল্লাহ আলহ্লামকে পরানুলি করিম নিয়ে পাঠিয়েছেন আল্লাহ পাক মানুষের জন্য পৃথিবীতে পথভ্রষ্টতার বিভিন্ন উপায় উপকরণ রেখেছে যেগুলি ভোগবিলাসের বস্তু তার মধ্যে একটি হচ্ছে धन सम्पद शौंपद। धन सम्पे कारण अने के पथभ्रष्ट है तर एकजन होफसर करब सुरसाजी जेखने आल्लापा कारूणर कथा तर भ्रष्टतार कथा एवं आल्ला पा कि ध्वस कर लिषयटी उल्लेख कर महान आल्ला इर्शाद कर सुराए कसास नम्बर छिहत्तर इन्ना कारुनाश्चय कारून মূসা আলি ইসাল্লামের জাতির অন্তর্ভুক্ত একজন ছিল তাফসিরে আছে যে এই লোক মূসা আলি সালামের আত্মীয় চাচাতো ভাই ছিল বড় ধনাঢ্য ছিল আল্লাপাক এক শ্রেণীর মানুষকে বিত্তবান করে পয়সাওয়ালা করে পরীক্ষা করেন আবার আরেক শ্রেণীর মানুষকে আল্লাপাক অভাব দিয়ে পরীক্ষা করেন মোহনাল্লাহের স্বাদ করেছেন ফাবাগা আলিহিম এই কারণ নিজের জাতির ওপর জুলম অত্যাচার করলো বাড়াবাড়ি করল তাফসিরে বলা হয়েছে যে এই ব্যক্তি ধনের অহংকারে লোকজনকে ছোটো মনে করত এবং তাদের ওপর জুলম অত্যাচার করত। আর আরেকটি কারণও বলা হয়েছে যে এই ব্যক্তিকে ফেরাওন ব্যবহার করত ফেরাউনের পক্ষ থেকে মুসা আল ইসালামের বংশ যে বনী ইসরা এই বংশের দায়িত্বশীল নিযুক্ত করা হয়েছিল এই কারণকে ফেরাউন জালেম শাসক এই কারণকে অস্ত্র হিসাবে ব্যবহার করত যে কোন জুলম অত্যাচার করতে হয় নির্যাতন করতে হয় এই কারণের মাধ্যমেই তা বাস্তবায়িত করত। ফেরাউন জালেম আল্লাহ পাক এর সাদ করছেন ও আই নাহ মিনাল কনু যে মা বিল মফাতে উলিল কোয়া আর আমি তাকে এত ধনভান্ডার দিয়েছিলাম যে তার চাবিগুলি বহন করতে লানু অবিল উসবাতে উলিল কুওয়া। বড়ই শক্তিশালী বলবান একটি দল মানুষের তারা ঝুঁকে পড়তো অর্থাৎ মানুষ যখন ভারী বোঝা উঠায় তখন সোজা ব্যালেন্স রাখতে পারে না চলতে পারে না তানু ও মানে ঝুঁকে পড়া হাত যদি ভারী থাকে তাহলে দেখবেন একদিকে আপনি কাত হয়ে গেছেন তাদের জন্য কষ্টকর হয়ে যেত জাতির লোকেরা যারা ভালো মানুষ অর্থাৎ মুসা আলি সাল্লামের বংশোধর যারা মুসা আলাইসাল্লামের প্রতি মান নিয়ে এসেছিল মমিন সেই যুগের তারা মাঝে মাঝে উপদেশ দিত কালা ইল্লাহু কমহু যখন কারণের বংশের মমিন ভালো লোকেরা বলল, বললো লাফ্রাহ তুমি অহংকার প্রকাশ করিও না এটা নিষিদ্ধ আর এমনি আনন্দিত হওয়া খুশি হওয়া বিনা অহংকারে এটা বৈধ ইন আল্লাহবুল ফারহিন कारण आल्लाबीरा आल्लाह के, के, के दुनिया दिए धन सम्पद के आल्ला क्यों लगाओ भलो कल तुम्हारुंदर है तुम सन्धान करो तलाश करो ওই সব ধন সম্পদ দিয়ে যা আল্লাহ পাক তোমাকে দান করেছেন আদার আল আখেরা পরকাল পরকালের ঘরকে জান্নাতকে সুসজ্জিত করো জান্নাতে স্থান তৈরি করো তুমি ওালা তানসানিনা দুনিয়া তবে পৃথিবীতে চলার জন্য কিছু প্রয়োজন রয়েছে সেটা তোমাকে বলছি না যে ব্যবহার করবে না দুনিয়ায় যে তোমার অংশ রয়েছে তা তুমি উপেক্ষা করিও না পানাহার করা লেবাস পোশাকের জন্য খরচ করা বৈধভাবে আয়স আরামের ব্যবস্থা করা বাড়িঘর তৈরি করা এগুলি হচ্ছে দুনিয়ায় প্রত্যেক মানুষের একটা অংশ আপনার জন্য একটা আপনার উপযোগী বাড়ি লাগবে যাতে অপচয় না হয় অপব্য না হয় আপনার লেবাস পোশাক লাগবে আপনার পানাহারের জন্য আপনার খরচ লাগবে আল্লাহাক রবুল্লা আলমিন এসব গ্রহণ করতে বলেছেন এবং এর জন্য মেহনত পরিশ্রম করতে বলেছেন সন্ধান করো रोजी रोजगार आल्लाह करते हैं आल्ला पा सीमान मध्य थे हराम उपाय नए वो आहसन क्या आहसन अल्लाह इिकमी सदाचरण करो अनुग्रह करो जमन आल्ला पा तुम अनुग्रह कर आल्लाह तुम्हें अढ़ल धन सम्पत् अनुग्रह करा अभावी दुर्गत दुरबल जर प्रयोन रहे एतिम विधवा असह तर तर सद व्यवहार करो अहंकार प्रकाश करियोना जुल मत्याचार करो, अल्ला तुमार शाथे? शाथे इहसान करो. अल्ला ना मानुषा शोषण करियोना बर तर सहा सहित करो आल्लाहसान कर तुम्हारे तुम्ह मानुषर साहसान करो एहसान बदला एहसान आल्लाह जो ना दस आसतना ये सब उपदेश तासा आलिस्लम पक्ष की संगी ममिन पक्ष की ওল্লা তাবিলিবীতে তুমি বিপর্যয় সৃষ্টি করিও না অশান্তি সৃষ্টি করিও না ইন আল্লাহ আল্লাহবুল মুফসেদিন নিশ্চয় আল্লাহ ফখরবুল আলমিন বিপর্যয় সৃষ্টিকারী বিশৃঙ্খলাকারীদের জালেমদেরকে পছন্দ করেন না কালা তখন কারণ বলেছিল এসব কি বলো এ ধন আল্লাহর আল্লাহ দিয়েছে ইনামা উত আল্লাহ এই ধন সম্পদ তো আমাকে দেওয়া হয়েছে আমার পান্ডিত্যের ভিত্তিতে আমি বুদ্ধি রাখি জ্ঞান গরিমা রাখি তাই আমি এগুলি হাসল করতে পেরেছি ব্যবসাবানিজ বাণিজ্যে আমি পটু ছিলাম পারদর্শী ছিলাম কেমন করে টাকা ইনকাম করতে হবে কোথায় ইনভেস্ট করলে বেশি লাভ হবে সব বেশি বুঝতাম আর বুঝি জন্য আমি এগুলি হাসল করতে পেরেছি আমার বিদ্যা বুদ্ধির ফসল আল্লাহর দান এ কথা স্বীকার করতে রাজি হলো না আল্লাহাব বলছেন আওয়ালাম ইয়ালাম সে কি জানে না আনাল্লাহ আন্নাল্লাহ কাদ আহ্লা কামিনাল করুন মানহ আসাধ্য মিনারো জাম জামা। শেখি কি না ইতিহাস পড়েনি যে আল্লাহ পাক রবুল আলমিন তার পূর্বে বহু জাতিকে ধ্বংস করেছেন যারা এ কারণের চাইতেও শক্তির দিক থেকে প্রবল ছিল ও আকসার ও জাম আন আর জনবলে তারা সংখ্যায় বেশি ছিল সংখ্যা গরিষ্ঠ ছিল কারণে চাইতেও শক্তিশালী কারণের চাইতেও ধন সম্পদ এবং সুখে জনবলে সব কিছুতেই তারা শক্তিশালী ছিল ওয়ালা ইউস আল আন জুনু বহিমুল মুজরে মুন আর অপরাধীদেরকে তাদের গোনহা পাপ সম্পর্কে আজাব আসার পূর্বে শাস্তির পূর্বে জিজ্ঞাসা করা হবে না দেখো তোমাদের আজাব দিচ্ছি তোমাদের গুনহা এ এই গুনা না পাপ যখন মানুষের বেড়ে যায় অন্যায় জুল বেড়ে যায় আল্লাহর হক নষ্ট করে মানুষের হক নষ্ট করে তখন হঠাৎ করেই আল্লাপের শাস্তি চলে আসে একদিনকার ঘটনা কারণ তার অনুসারীদেরকে তার ভক্তদেরকে নিয়ে এক বহর বের করল একেবারে সাজসজ্জিত করে সবাই মিলে বেরোলো ফাঁকা রাজা আলা কৌ মহিনাতে নিজের জাতির সামনে একেবারে সাজসজ্জিত হয়ে বেরোলো কাল আল্লা দিন আল হায়াতার দুনিয়া তার এ ধন সম্পদ আর তার ভোগ বিলাসের জীবন আর তার হাজার হাজার অনসারী ভক্ত পয়সা ওলার পিছনে ছুটে আজ মানুষ যারা দুনিয়াদার মানুষ এদেরকে দেখে কিছু লোকেরা ওইরকমই আকাঙ্ক্ষা করলো যে কারণ এত পেয়েছে আমরাও যদি পেতাম পেতামা অতি কারণ হায় যদি আমাদের কাছেও তা থাকতো যা কারণকে দেওয়া হয়েছে এত ধন সম্পদের মালিক কত যে সুখে আছে ভোগবিলাস করছে আমাদের কিছু থাকলে আমরাও আয়সা আরাম করতাম এ আকাঙ্ক্ষা করেছিল ধন সম্পদের এইরকম সুখের ইন্নাহুল হাসিন আজিম এ তো মহাভাগ্যবান ব্যক্তি তাহলে অধিকাংশ মানুষ দুনিয়ামুখী পেট পূজারী আর মনে করে যার কাছে পয়সা যার কাছে নেতৃত্ব সে হচ্ছে মহাভাগ্যবান এটা মানব জাতির চরিত্র আর এর ব্যতিক্রম ওই সব লোকেরা শুধু যারা পরকালমুখী যারা দুনিয়াকে তুচ্ছ মনে করে এই দুনিয়া থেকে ততটা নেই যতটা তার জন্য বৈধ যাদের কাছে হালাল হারাম বৈধ অবৈধর পার্থক্য আছে না তারা তাদের দৃষ্টি রাখে পরকালের উপর আমার পরকাল এক নম্বরে আছে কি না আমার দিন আমার নামাজ আমার জাকাত আমার রোজা আমার হজ আমার ইসলামী বিধি বিধান পালন এগুলি এক নম্বরে আছে কিনা। তারপরে আমার দুনিয়া আল্লাহ যতটা দিচ্ছেন তাতে আল্লাপাকে সুক্রিয়া দেয় করবো এবং আল্লাপাকে সন্তুষ্টির কাজে ব্যবহার করব। দুনিয়ার এত লোভ লালসা নয় দুনিয়ার জন্য এত মরিয়া নয় যে কোথাও যদি না পাই আশা করছিলাম না পাই তাহলে হাই হাই শুরু হয়ে যাবে আমনটা হয় না একজন মমিন বান্দার পক্ষান্তরে পেট পুজারীদের যদি কোথাও বড় একটা আঘাত লাগে তো বরদাস্ত করতে পারেন না হাই হাই শুরু হয় এমনকি আত্মহত্যা করে ফেলে বড় বড় পয়সার মালিকরা এই রকম ক্ষেত্রেই আত্মহত্যা করে আল্লাহ ফকরাবুল আলমিন বলছেন আর আর এক লোক যারা মমিন وقال الذين اوتوا العلم ار ওই লোকেরা বলল যাদেরকে আল্লাহ प्रदत्त জ্ঞান দাজে দিনের জ্ঞান রাখে আল্লাহ प्रदत्त দিন मुताबिक চলে মুসা আলাইহিস সালামের সত্যিকার অনুসারী মুমিন ওয়াইলকুম তারা বলল তোমাদের দুর্ভোগ হোক সওয়াবুল্লাহ খইরুল লিমান আমানা ওয়া আমিল সলিহান আল্লাহ যে প্রতিদান আল্লাহ পাকের বদলা একজন সৎকর্মশীল ভালো মানুষের জন্য রেখেছেন সেটা সবচেয়ে উৎকৃষ্ট আপনার কর্মজীবন ভালো আল্লাহ পাক যে আপনাকে কত নেকির ব্যালেন্স দিচ্ছেন এটা সবচাইতে উৎকৃষ্ট কার জন্য যে বিশ্বাসী লেমান আমলে হান আর ভালো কাজ করবে ইমানদার হয়ে যারা ভালো কাজ করবে তাদের জন্য আল্লাহর কাছে এই দুনিয়া আর দুনিয়াতে যা কিছু আছে তার চাইতে উৎকৃষ্ট বদলা রয়েছে আল্লাহ পাক বলছেন ওয়ালাইল্লা সাবে আর এই কথাটি যে আল্লাহ আল্লাপাকের পক্ষ থেকে যে বদলা সেটাই হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট এরা ধৈর্যশীলরাই হাসিল করতে পারে আর কোনো কোন তাফসির কার বলেছেন হা মানে জান্নাত এই জান্নাত একমাত্র হাসিল করবে ধৈর্যশীলরা যারা লোভকে সংযত রাখবে পয়সার লোভে হালাল হারামের কোনো পার্থক্য থাকল না কি চাকরির পয়সা ঘুষের পয়সা সমান সুদের পয়সা ব্যবসার পয়সা সমান এমনটা হয় না এরা হচ্ছে ধৈর্যশীল এরাই জান্নাত কি যে ব্যক্তি আল্লা তাল কালিমাকে উঁচু করার জন্য যে করে সেটাই আল্লাহ তালার কাছে কবুল তুমি জীবনে জিততে হলে দেখুন ইসলামী সফলতার একমাত্র পথ প্রতি শনিবার রাত সাড়ে এগারোটায় বাংলাদেশে রাত এগারোটায় ভারতে বীসিভি বাংলা ম্যারেজ ও ডিভোর্স ডিভোর্স ও প্রবিলি সিস্টম টুগ হ্যাভ ও হেল্প বুটি ফ্যামিলি স্টেটাস ডাকির নাইক দেখুন অর্ধাঙ্গিনী না তিক্তাঙ্গিনী প্রতি শনিবার রাত আটটায় বাংলাদেশে ও রাত সাড়ে সাতটায় ভারতে বিস টিভি বাংলায়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 সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল কারণের ঘটনা আল্লাহ আল্লাহফাক রব্বুল আলমী ধনের অহংকারে যাদেরকে ধ্বংস করেছেন এই পৃথিবীতে তাদের নেতা হচ্ছে এই কারণ নেতৃত্বের অহংকারে যাদেরকে ধ্বংস করেছেন তাদের নেতা হচ্ছে ফেরাউল আল্লাহ ফাক রব্বুল আলমিন এর সাদ করছেন ফাখা সাফ না বিহি এ কারণকে আমি মাটিতে ধসিয়ে ধ্বংস করলাম কবে দারেহি जमिने घर बाड़ी जे धोन जो प्रसाद धन सम्पद सबके जमिने धसिए दिल फम आल फीन सर अहमदूनलाइ समय एम को शक्ति दल छा जरा आल्ला छाड़ा तारे तार क्यों सहाय आसे अनेक भक्तरा छो दुनिया गरजे तारे खर जमत क्योंकि क्यों तो सहाय करते रक्षा करते टेने कम्पके उठाय मे धसे जाता तो कारो क्षमता है सेमतार बोलेशोधन जदि क्यों कारोर को अत्याचार करशोध नवर आशंका थाबुल आलमीन वालाफुबाह कर आल्ला पा কোনো জাতিকে ধ্বংস করে দিয়ে তার যে কোনো পরিণাম হইতে পারে রিয়াকশনমূলক এই রকমের কোনো ভয় করেন না তারও ক্ষমতা নেই যে আল্লাহর কাছে প্রতিশোধ নেবে অমাকা নামে আলমন্তরীন এ কারুন প্রতিশোধ নিতে পারেনি ওয়াস বাহেলি তামান্না মাকা নাহবিল আমস গতকালকে যখন কারুণ নিজের বহর নিয়ে ধন সম্পদ আর ভোগের সামগ্রী নিয়ে রাস্তায় বেরিয়েছে। তার দাপট দেখি আর জাঁকজমক দেখি जरा आशा आकांक्षा करू पा टैसा हईतम ए रखे जीवन पेतम कतईना भलो हित दिन ये कारूण के ध्वस कर सब ध्वस से सकाल बेला तक तुलते शुरू कर आल्ला जाह वाहिन मकान हबील गतकाल के जरा मरदा पवार आशा आकांक्षा कर তারা বলতে শুরু করলো পাক যার জন্য চান তার মধ্যে থেকে মানে মানব জাতির মধ্যে থেকে তার জন্য আল্লাহ পাক রিজিক প্রশস্ত করেন ওয়াকদের আর যার জন্য চান আল্লাহ পাক সংকুচিত করেন সব আল্লাহর হাতে আল্লাহর হাতে ছিল কারণকে আল্লাহ দিয়ে টেনে নিয়েছেন সব শেষ করে ফেলেছেন আল্লাহ যদি আমাদের ওপর অনুগ্রহ না করতেন লাখা সাফাবে না আর কারণের মতো আমরাঢ্য হইতাম আর ওই রকম করে দিতাম কা হাই কাফের জাতি অস্বীকারী অবাধ্য জাতি কখনো সফল কাম হয় না কালকে আশা আকাঙ্ক্ষা করছিল আর আজকে বুঝতে পেরেছি পরিণাম খারাপ ধন মানুষের ক্ষতি করে অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ মানুষ পৃথিবীর ধনের কারণে আর নেতৃত্বের কারণে পথভ্রষ্ট হয় পাপ লিপ্ত হয় বড়ই পরীক্ষা নবী কারিম বলেছেন হে ওম্ম আমি দারিদ্রকে ভয় করি না অভাবী হয়ে যাবে এটা ভয় খেতে পাবে না মরে যাবে না এটা ভয় করি না ওয়ালাকি আখসা তুফা তাহলে দুনিয়া আমাকে ভয় লাগছে যে তোমাদের ওপর দুনিয়াকে পৃথিবীর ভোগবিলাসের সামগ্রীকে এমন প্রশস্ত করে দেওয়া হবে जमन आगे लोकर ते झाँपिए पड़े तुम्हारा झाँपिए पड़ोहले कम कमा आहला कैथुम जमन आगे ज्वंस है धनर कारण तुम्हारे ये धन ध्वस कर भी आल्ला फख्रब्बुल जे तिलकर दारुल आखेरा यो हरकाल दुनिया क्षणिकर कल हे चिरकाले एक दिन से आखेरा दतर सात এই পরকালের ঘর জান্নাত নাজিআলুহা লিলযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা আমি কারজন সুনির্দিষ্ট করেছি পৃথিবীতে ধন দौलত পাপিস্টকেও দি আল্লাহ বলেন আমার শত্রুকেও দি সবার জন্য দুনিয়া কারণ তুচ্ছ দুনিয়া কিন্তু আখিরাতের জান্নাত আখিরাতের সুখময় জীবন ওই সব লোকদের জন্য আমি তৈরি করেছি লিলযিনা লা ইউরিদুনা ফিল আরদি উলুওয়া ওয়ালা ফাসাদা যারা পৃথিবীতে গাম্ভীরতা দেখায় না নিজেকে বড়ো মনে করে না ওলাফাসাদা আর যারা বিপরজয় সৃষ্টি করে না বিশৃঙ্খলা করে না পাপের কাজে লিপ্ত হয় না ওলা আকে বাতুল মুতাকিন আর শেষ শুভ পরিণাম আল্লাহ ভিরুদের জন্য রয়েছে ভাগ্যবান আল্লাহ ভিরুরা মঞ্জাবিল হাসানু খাই রুম্মিনা আল্লাহ পাকবুল আলমিন নেকি আর গোনহার ক্ষেত্রে ভালো কাজ আর মন্দ কাজের ক্ষেত্রে আল্লাহ পাক যে কত দয়াবান যে আপনি যদি ভালো কাজ করেন তো আল্লাহ একটা ভালো কাজ করলে কমপক্ষে দশ গুণ দেবেন একটা পাপ করলে ওই একটা পাপেরই গুণ আর লেখবেন আল্লাহাক দুটোও করবেন না দশ করা তো দূরের কথা আল্লাহ পাক এটা বিশেষ রহমত নয় দয়া নয় মহান আল্লাহ বলছেন মঞ্জা আবিল হাসানাতি যে ব্যক্তি নে আসবে ফয়লাহু মিনহা তার জন্য এর চাইতে উৎকৃষ্ট রয়েছে মিনিমাম দশ ওমানজিস আর যেই ব্যক্তি পাপ নিয়ে আসবে ফালাইজাল আমেলুস্লা তাহলে যারা পাপিষ্ট পাপ করে তাদেরকে অতটাই বদলা দেওয়া হবে পাপের যতটা তারা করেছে একটা পাপ করেছেন ওই একগুণই থাকবে দ্বিগুণ হবে না পাঁচগুণ হবে না মোহান আল্লাহ আর তারপরে নবী এ কারিম সাল্লাহ আলাইসাল্লামকে একটি ভবিষ্যৎবাণী করছেন আর সান্ত্বনাও দিচ্ছেন নবী এ কারিম সাল্লাহ আলি মক্কা থেকে বিতাড়িত হলেন। हिजरत करते बा हल्ला के निर्देश हल मक्का तुम्हारन ममिन ईमान इसलमर सुरक्षार नए यह इसलमतिष्ठित करा जा लुकिए लुकिए निर्तित कतदिन इबादत बंदी करबे तर बचर मेहनत करा जथेष हो ग तुम हिजरत करो मदिनार उद्देश्य রাসুর সাল্লাহ সাল্লাম মাতৃভূমি জন্মভূমিকে খুব ভালোবাসতেন আর তাও মক্কা তুল মক্কার হিজরতের সময় মক্কা থেকে বেরিয়ে গিয়ে আবার মক্কার দিকে তাকিয়ে বলেছে হে মক্কা ইনাকি আহবুল সবচাইতে প্রিয়ভূমি তুমি আমার কাছে ওলা ওলা কৌমি আখারাজ উনি আমার জাতি যদি আমাকে বের না করিয়ে দিত মাখারাজ মিনকি তাহলে মক্কা থেকে কখনো আমি বেরোইতাম না আল্লাহাক রবুল্লা আলমিন সুসংবাদ দিচ্ছেন নবী সাল্লাহামকে তোমাকে এখান থেকে বিতাড়িত করলে কি হবে শীঘ্রই তুমি আবার তোমার এই জন্মভূমিতে ফিরে আসবে মক্কা বিজয় হবে হিজরতের মাত্র আট বছর পরে অষ্টম হিজরিতে নবীকারিমি সাল্লাহ আলি সাল্লাম মক্কা বিজয় করলেন তার আগের বছরে উমরাতুল কাজাইব তিনদের জন্য প্রবেশ করলেন আল্লাহ পাক ওদা পূরণ করে দিচ্ছেন তাই আল্লাহাক বলছেন ইন্না জিনা ফারজা আলাইকাল কোরআন নিশ্চয়ই যেই আল্লাহ তোমার ওপর আল কোরআন বিধিবদ্ধ করেছেন কোরআনে কেরিম নাজেল করেছেন কোরআনে কেরিম বিধিবিধান তোমার পালন করা এবং পৌঁছে দেওয়া আল্লাহ পাক তোমার ফরজ করেছেন তোমাকে মূলভূমিতে অবশ্যই ফিরিয়ে দেবেন অর্থাৎ আল্লাহ আল্লাপ অবশ্যই ফিরিয়ে দেবেন এই হচ্ছে একটি তাফসির আর আরেকটি তাফসির হচ্ছে মাধ বলা হয় আখেরাতকে দুনিয়ার বিপরীত হচ্ছে মাধ মাধ মানে প্রত্যাবর্তন স্থল ফিরে যাওয়ার জায়গা তাহলে তাফসির এইরকম হবে নিশ্চয়ই যেই আল্লাহ পাক তোমার ওপর কোরআনে কেরিম নাজেল করেছেন কোরআনে কেরিমের বিধিবিধান ফরজ করেছেন তিনি অবশ্যই তোমাকে আখেরাতে ফিরে নিয়ে আসবেন তোমাকেও আল্লাহর কাছেই পরকালে ফিরে আসতে হবে কুর্রব্বি আলমান জা জাবিল হুদা ওমান হাফিজ আল্লাহ আলীন হে নবী তুমি বলে দাও যে আমার প্রতিপালক বেশি জানেন যে কে হিদায়াত নিয়ে এসছে কে সঠিক পথ নিয়ে আমি মহম্মদ সঠিক পথে আছি নাকি তোমরা সঠিক পথে আছো হে আরব মুশরেকেরা অমান দালালি মোবিন আর কে সুস্পষ্ট গুমরাহিতে আছে এটা আল্লাহ ভালো জানে অমা কোন্তা তরু কাইকি তা রহমাত আফেরিন আল্লাহ ফাকবী করিম সাল্লা সাল্লামকে আরও বলছেন যে তুমি কি কল্পনা করেছিলে যে তুমি মোহাম্মদ রসুল্লাহ হবে তোমার ওপর ওয়াহি নাজিল হবে তো আল্লাহ ফাকর বলছেন যে তুমি এই আশা করনি যে তোমার ওপর কিতাব নাজেল হবে তবে এটা তোমার রবের রহমত সুতরাং তুমি কাফেরদের কখনও সাহায্যকারী হবে না ওলা কান আয়াতিল্লাহ বাদাই এলাই ওয়াদু এলা রবে কালাকু নানা মিয়াল মুশকিন আর আল্লাহর আয়াত থেকে তোমার ওপর যে নাজেল হয়েছে যেন কোনো শক্তি বাধা না দিতে পারে আর এই দাওয়াত তুমি দিতেই থাকো ওয়াদু এলা রবে তোমার রবের দিকে তুমি আহ্বান করতেই থাকো ও আল্লাহ তো উনান্ন আর মুশেকদের তুমি অন্তর্ভুক্ত হবে না তাদের সাথে তুমি দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে কোনো ছাড় দেবে না ও তহ মা আল্লাহ এল্হন আখার আল আল্লাহর সাথে অন্য কাউকে ডাকবে না নবীকেও আল্লাহ কঠোরভাবে নিষেধ করেছেন আল্লাহ ছাড়া কাউকে ডাকবে না লা এলাহ ইল্লাহ যদি ইসলামে দিন ইসলামে অ্যালাউ হইতো যে আল্লাহ ছাড়া কাউকে ডাকা যাবে তাহলে নবীকে বলা হতো তোমার পিতা ইব্রাহিম সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ এব্রাহিম খালিউল্লাহকে ডাক ইব্রাহিম আদত করো তিনি ছাড়া কোন তার চেহারা আল্লাহ পাকের রয়েছে বলে চেহারা বলে আল্লাহ পাকের সত্তা জাতকে উদ্দেশ্য করা হয়েছে ইল্লা ওয়াজ তাহলে এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ পাকের চেহারা মুখমন্ডল আছে আল্লাহ পাকের মত কারোর সাথে কোনো তুলনা নেই لاہول حکم فائسالار مالک مالکان جاؤن اور گناخا جن معاف کرے کمل توفک دان کرک ہم اہنکارمک ہار جن توفک دان کر دنیا سنتین اور آخراتی اللہ پاک سنتھی جینک دان کرین سال اللہ نبی محمد وصحب اجمائ وإذا عرفت الله ربي أشرق النور بقلبي ملأ قلب الشروح حياتي ملأ ضاء الله دربي يا لسعدي يا هنائي يا لفوزي وعلاي ليطيب العيش إلا في رضا ربي السمائي مد عرفت الله ربي حلو حلو وحلو حياتي وعرفت الله ربي أشرق النور في قلبي برتبه समस्त स्थान হলো মসজিদ সালাত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 रसूल सलम साल सोमवार रत बारोटे और साढ़े एगारोटारते सकल समस्या समाधान एक देख म प्रशिक्षण प्रति बुधवार रत साढ़े दस टाय बांगलेश रसटाय भारत पीस टी बांगलाय